عيات جئنا تبصرة عن كل ضلال أعددنا بضع رسالات <تصفيق> لما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم فقاتل في سبيل الله لا تكلف إلا نفسك وحرّض المؤمنين عسى الله أن يكف بأس الذين كفاهوا والله أشد بأسا واشد تنكيلا যে আয়াত তিল করা হয়েছে সুরায় নিসার চুরাশি নম্বর আয়াত কোরআনে করিমের একাধিক আয়াতের মাধ্যমে এই বিষয়টা স্পষ্ট যে বর্তমানে আমরা যেই অবস্থায় উপনীত হয়ে এই অবস্থায় আমাদের প্রত্যেকের জন্য পরিষ্কার এবং রাসুল সাল ইসলাম এটাও জানিয়েছেন কিয়ামত পর্যন্ত কিতালে রত একটা দল থাকবে রামের তাকে যদি আমরা দেখি তাহলে দেখা যাবে যে চারো মাঝহ এমনিভাবে চার মাঝহের বাইরের যে সমস্ত আইমাই মুজাহিদ্দিন আছে সবাই এই ব্যাপারে একমত যে আগ্রাসনের শিকার অবস্থায় যতক্ষণ পর্যন্ত আগ্রাসন থেকে মুক্ত না হয়েছে মুসলিমরা ততক্ষণ পর্যন্ত তাদের উপর সমস্ত মুজিদাহিদিনের এই অভিমতের সারাংশটা তিনি এইভাবে উল্লেখ করেছেন ইমানের পর আগ্রাসী শক্তির মোকাবেলায় তিতালের চেয়ে গুরুত্বপূর্ণ আর কোনো কাজ নেই সবচেয়ে বড় ফরজ ইমানের পর আগ্রাসী শক্তির মোকাবেলা করা এর বিরুদ্ধে কিতাল করা এখন এই কিতাল করা এই বিষয়টার ব্যাপারে স্বাভাবিকভাবে আমাদের মধ্যে যে এই দুরবস্থা থেকে আমাদের উত্তরণের ব্যবস্থা দিন পরিপূর্ণ প্রতিষ্ঠা আর ব্যবস্থা মুসলিমদের এই জুলুম অত্যাচারের অবস্থা থেকে পরিত্রাণ ক্রেতালের মাধ্যমেই হবে এই বিষয়টার ব্যাপারে আমাদের বর্তমান ওলামায়িকারও তেমন বড় ধরনের কোনো কি নেই প্রকৃত যারা মহাক্ষিক ওলামায়িকার তাদের দিমত নেই কিন্তু এই ক্রেতালের বাস্তবায়নটা কিভাবে হবে এখন কোন কার্যক্রমের সাথে আমরা জড়িত হব এই বিষয়ের মধ্যে বিশাল অজ্ঞতার এই ক্ষেত্রে আমরা দিশা আর আল্লাহ কোরআন কারিমে এমন স্পষ্ট স্পষ্টভাবে কোন একটা বিষয় ফরজ করবেন আর এই ক্ষেত্রে এত বড় স্পষ্টতা রেখে দিবেন যে আমাদেরকে কোন দিশা দিবেন এটা কি হতে পারে কিতালের বিষয়টাকে কোরআন করিমে আল্লাহ তালা পরিষ্কার বলেছেন যে এটা হইল মহকাম বিষয় মহকাম সুদৃঢ় বিধান এবং এর মধ্যে সুদৃঢ় মহকাম হওয়ার দুইটা অর্থ একটা যে এই বিধানের এই বিধান এটা কখনো কি হবে না রহিত হবে না এটা অকেজু অকার্যকর হবে না কখনো চিরদিন কি থাকবে বলবৎ থাকবে চিরদিন বলবৎ থাকবে যেই বিষয়টা এই বিষয়টা পদ্ধতি কি হবে সেটা যদি জানাই না থাকে এই ব্যাপারে যদি সবাই কি থাকে থাকে তাহলে বিষয়টা বাস্তবে অস্তিত্ব এই জন্য যে আয়ত্তে লাগাত করা হয়েছে এই শুধু এই আয়াতটাকে যদি মানে বড় ধরনের কোনো ব্যাখ্যায় না গিয়ে আয়াতকে আয়াত হিসেবেও কি করা হয় পাঠ করা হয় বিষয়টা আমাদের সামনে পরিষ্কার হয়ে যায় किल्लाता आल्लर पथे अपनी युद्ध करेदे हजर प्रत्येक व्यक्ति के व्यक्तिगत भावे एका एक युद्ध निर्देश दे विश्व परिस शक्तर दुहर ए से क्यों ए नहीं উজু হাত হিসাবে কি করতে পারে না প্রভাব বিস্তার করতে পারে না পারেন আল্লাহ বলতেছেন যে আপনি যুদ্ধ করুন এখন বলতে পারেন যে একজনকে সম্বোধন করেছেন কিন্তু আসলে করতে হবে সবাই মিলে এছাড়া সম্ভব না বিষয়টা ইল্লা নাফসাক। बानारे छापनी छाड़ा का बाध्य करते विषय कर दिल्त राहिमा हल्ला आयत व्याख्य विषय परिष्कार के अल्लाह तला एका हम जुद्ध कर আর রাসুল সাল্লা কখনো একা যুদ্ধ করেছেন এমনটা কি হয়নি তাহলে এই আয়াতের বাস্তবতাটা বাস্তবতাটা কি। আয়াতের ক্ষেত্রে যদি পরিস্থিতি এমন হয় যে কেউ তার নিজের সাথে সহযোদ্ধা কাউকে পাচ্ছে না কিন্তু দাবি হলো যে এখন কি করা প্রয়োজন যুদ্ধ করা প্রয়োজন তাহলে সে কি করবে একা যুদ্ধ করবে একা যুদ্ধ করবে আল্লা তালা বিষয়টাকে নিশ্চিত করে দিয়েছেন আকিত করে বলে দিয়েছেন যে এই বাধ্যবাধ্যকতা প্রাথমিক পর্যায়ে শুধু কার উপর তোমার উপর বাধ্যবাধকতা প্রাথমিক পর্যায়ে শুধু কাজ শুরু করে তার যেই পরিমাণ সামর্থ্য আছে যেই পরিমাণ শক্তি আছে যেই পরিমাণ যোগ্যতা আছে যে পরিমাণ সম্ভাবনা আছে এটুকু কিসের পিছনে বে করবে কিসের পিছনে কেতালের পিছনে দিনের পিছনে বলতেছেন এই কিসের পিছনে কেতালের পিছনে বাস্তবতার জ্ঞান দরকার সেই জ্ঞান অর্জন করার জন্য এখন তোমার যা প্রয়োজন প্রস্তুতি দরকার সেটা নাও সেটাই তুমি এখন কি করবে কিতালের পথেই তুমি হাঁটবে অন্য কোনো কথা না কেউ না থাকলে কজনে হাঁটবে একাই হাঁটবে তো বলেন অসম্ভব কি বিষয় আছে এখানে সে পারেন এমন কি বিষয় আছে বলেন আল্লাহ তালা তো কাউকে সাধ্যের বাইরের কোন কিছুর কি দেন না নির্দেশ এখানে এর জন্য বাধ্য করবে তুমি কতজনকে একজন কে নিজেকে আর মুমেনদেরকে তুমি উৎসাহিত করবে নিজে কিতালের পথে হাঁটবে पथे आहबान करब्दाई ध्वसा जाता को नाम हाल ধ্বংসের অর্থে করাটা এটা কি ধ্বংস কোনো ফি সাবিল্লাহ ইলাক্তাহ লুকা তোমরা आल्लार पथे व्यय कर निजेद के ध्वसर मध्य फेल ना से ध्वसर अर्थ सहबीकर अर्थ हलो कि तीनारा से ध्वसर अर्थ की जुद्धर कार्यक्रम बद दिए निजेद परिवार प्रोजन व दुनिया विभिन्न अगुसानु अवस्था के गुसानुर पिछने लेगे जावाने करिम आल्ला तला की ध्वस कर फेला निजे के যুদ্ধ পরিত্যাগ করে বিভিন্ন সাজানো ঘুসানোর দিকে চলে যাওয়া বিভিন্ন আমলের দিকে চলে যাওয়া এটা সাহাবাই কালামের ব্যাখ্যা অনুযায়ী এটা কি ধ্বংস আবোধ অবধে ব্যাখ্যা এসেছে তাহলুকা যে তোমরা নিজেদেরকে ধ্বংসের মধ্যে নিক্ষেপ করো না এর মধ্যে এই ব্যাখ্যা যে সালামি কেরমের কেউ কেউ দশ বছর যুদ্ধের ব্যস্ততায় সময় পার করার পর যখন নাকি ইসলামের বিজয় চতুর দিক দিয়ে মানে সাধিত হওয়া শুরু হয়েছে আর ইসলাম ব্যাপক ভাবে মানে বিস্তৃতি লাভ করা শুরু করে দিয়েছে তারা ভাবলেন যে এতদিন আমরা নিজেদের পরিবার পরিজন জমি জামা এগুলোর কী নিতে পারি নাই খুজ নিতে পারি নাই এই এখনইগুলোর সাজানো ঘোষণার পিছনে আমরা কি করি লেগে যায় যুদ্ধের ব্যস্ততার আমাদের আর তেমন কী নেই প্রয়োজন নাই। ঘোরাগুলোকেও এখন আর সেইভাবে যত্ন নিচ্ছে না রাসুসাল্লা কথা জানার পরে তিনি বলেছেন যে এখন মাত্র যুদ্ধের সময় কি হলো হলো তারা মিথ্যা কথা বলেছে যে তারা এইভাবে কি হয়ে পড়েছে মানে যুদ্ধের তাদের আর প্রয়োজন নাই এখন তারা বিভিন্ন ব্যস্ততায় জড়িয়ে যাবে তাদের এই অবস্থানটা এটা মিথ্যা এটা ভুল আল্লাহ তালা এই প্রেক্ষাপটে আয়াতনাজ করেছেন যে তোমরা আল্লাহর পথে ব্যয় করতে থাকো আর নিজেদেরকে ধ্বংস করো না যুদ্ধের প্রস্তুতি যদি না থাকে যুদ্ধের উৎকর্ষতা যদি না থাকে অস্ত্রের কি যদি না থাকে এই উন্নত ব্যবস্থাটা যদি না থাকে তাহলে শত্রুরা শক্তিশালী হয়ে যাবে তো শক্তিশালী হয়ে গেলে তো তাদের আদর্শতার প্রতিষ্ঠা করে তুমি তোমার এটা টিকে থাকবে না তো থাকবে এই জন্য দুনিয়ার উন্নত জাতিগুলো তারা কি করে অস্ত্রের উন্নত উন্নত বার্সন তারা প্রতিনিয়ত গবেষণার মাধ্যমে কি করতেছে তৈরি করতেছে প্রকাশ করতেছে আর এরপি সেনা তাদের বিশাল একটা সম্পদ ব্যয় করতেছে তারা নিজেদের জন্য কাজ করে কৃষি ক্ষেত্রে কাজ করে বিদেশ থেকে টাকা উপার্জন করে দেশের সম্পদশালী করে তাহলে প্রত্যেকটা দেশে এই ডিফেন্স এর খাতে এত সম্পদ ব্যয় করে কেন এটা এক ধরনের কি না একটা অনর্থক খরচ না অনর্থক খরচ অথচ বাস্তবে বর্তমানে স্বাভাবিকভাবে একেবারে মুখোমুখি যুদ্ধ চলতেছে কারণ কোনো দেশের সাথে কোন এক দুইটা জায়গায় চলতেছে কিন্তু বেশিরভাগ দেশেই তো কোন যুদ্ধ একেবারে চলমান তারপরেও তো প্রত্যেকটা দেশের সেনাবাহিনীকে পালতেছে না পালে না অস্ত্র শস্ত্র উন্নত থেকে উন্নত তারা সংগ্রহ করতেছে না করতেছে না এবং এই অস্ত্রের উন্নত ভারসন আনতে গিয়ে বিভিন্ন ঝড় ঝামেলা ধাক্কা অর্থনৈতিক দুরবস্থা এগুলো শিকার হচ্ছে না হচ্ছে না এবং আপামর আপামরণ সহ সবাই এই অবস্থাটা মেনে নিচ্ছে না নিচ্ছে না দেখেন এটোমিক ইয়া করার কারণে তাদের কি পরিমাণ অর্থনৈতিক কে এসেছে ধসে এসেছে সারা পৃথিবী থেকে আসছে এবং তাদেরকে লোভ দেখানো হয়েছিল যে তোমরা অ্যাটমিক যদি পাওয়ার গ্রহণ না করো তাহলে তোমাদেরকে আরো অনেক সাহায্য সহযোগিতা করা হবে তারপরও তারা কি করেছে পাওয়ার করেছে এটা একটা বাস্তব যুদ্ধ শক্তিতে যে পরিমাণ শক্তিশালী হবে তাদের আদর্শ পৃথিবী কি থাকবে সেই পরিমাণ প্রতিষ্ঠিত থাকবে এই ক্ষেত্রে যারা কি হয়ে যাবে দুর্বল হয়ে যাবে তাদের আদর্শও প্রতিষ্ঠিত থাকবে না তাদের সম্পদও তারা ধরে রাখতে পারবে না শুধু আদর্শ যে প্রতিষ্ঠিত হবে না এটা না তাদের যে দুনিয়াবি সম্পদ আছে এটাও তারা কি রাখতে পারবে না ধরে রাখতে পারবে না দুর্বল দেশগুলোর সম্পদগুলো আহরণ করে নিয়ে যায় শক্তিশালী পৃথিবী কে কর দিতে হয় কেন কারণ তারা শক্তিশালী এটা কোরআনে কারিমে ইসলামে এই ব্যবস্থাটা দিয়ে রাখা হয়েছে যুদ্ধে তোমরা কি থাকবে সারা পৃথিবীর মধ্যে সবচেয়ে বেশি শক্তিশালী থাকবে খেলা তোমরা এবং এই জন্য যা খরচ করবে এই তোমাদের কিনা খরচ না আল্লাহ আল্লাহ ব্যয় না করো তোমরা নিজেদেরকে কি করে ফেললে ধ্বংস করে ফেললে মুমেন্দ্রকে এই বিষয়টা বুঝাও মুমেন্দ্র কি কি করো এই বিষয়টা বোঝাও যে তোমাদের সম্পদ তোমরা ভোগ করতে পারতেছো না তোমরা তোমাদের স্বাধীনতা थ ब्यवस्थार कारण उद्धार तुम्हारे बवस्था कि तुम तुम्हारे सन्तान रा जहां नामी हुए, हुए, हुए बड़ हमारे परित्राण पवार तुम्हें पथे तुम चलो मुमेन क्या हार मिन जरा मुमें तर के उत्साहित कर मुमेन क्या क्या जरा लल्ला दिले खबर की प्रयोजन लाइल अंतर्भुक्त जो आबाई যাদেরকে আমি মোমেন দেখব সবাই আমার কিসের আওতায় দাওয়াতের আওতায় সবাইকে আমি কি দিব দাওয়াত দিব সম্পৃক্ত করার চেষ্টা করবো হারি দিল হ্যাঁ যে যে স্তরের আছে তাকে সেই স্তর থেকে এটা হবে যে ক্লাস ওয়ান আছে ইমানের তাকে ক্লাস টুয়ে ঠাবো তাকে তো এখনই ক্লাস ফাইভ এ কি করতে পারবো না দিতে পারব না যেই প্রক্রিয়ায় আনতে হয় সেই প্রক্রিয়ায় আনবো আমি এটা না যে ক্লাস ওয়ানে কি দিয়ে করো উৎসাহিত করো এখানে অসম্ভব কি বিষয় আছে এই বিধানটা বিশেষ করে যারা নাকি স্বাভাবিক সাধারণ আলেম না লেখক না দায়ী না বক্তা না तर फिल्लाश जर मध्य गुण गो प्रभावित कर तरह हाँ साथ ही उत्साह प्रदान कर दावादार अतरिक्त की अतरिक्तर जे पर सामर्थे से हाटबो क्योंकि अल्लाह ताल की ধাওয়াতের আহ্বানের কি দিয়েছেনমণ্ডলে তাদেরকে সাথে সম্পৃক্ত করার এই ফরজের সাথেও কি এই ফরজ দায়িত্ব আমার উপর করতাম আদায় না করা হলে আমি ফরজ থেকে কি থাকলাম দূরে থাকলাম পরিপূর্ণ কিতালটা যেটা দিয়ে সফলতাটা পরিপূর্ণ আসবে কুফর পরাজিত হবে এবং ইসলাম বিজয় হবে সেটা কি আমার একার দ্বারা হবে সবার সংযুক্তি লাগবে সুতরাং সেটা আমার জন্য একটা আল্লাহ কাম্য দিনের প্রতিষ্ঠা ওই ফরজ অবস্থাটা আগমনের জন্য যেই পূর্ব পরিস্থিতি প্রয়োজন সেই পরিস্থিতি জন্য যা কাজ লাগে সে কাজগুলো কি খরচ এই জন্য একামাতে দিন ফরজ যে পরিস্থিতি দাওয়াত দাওয়াত ফরজ হয়ে আসে না কিসের দাওয়াতের দাওয়াত কিসের দাওয়াত পিতালের দাওয়াত না যে কোনো দাওয়াত ফরজ পিতালের দাওয়াত ফরজ কয়টা ফরজ হইলো এই দুটা ফরজি কিন্তু আল্লাহর বাণী দিয়ে কি করো উপদেশ প্রদান করো তাদের এই উপদেশ প্রদান কাজে আসবে তাহলে মোমেনরা কিছু তো কিছু না কিছু তো আসবেই আসবে না রসলসাল আলহামের সাথে মিলিত হয় না করতে হয়েছে যখন সাথে হয়ে যাবে এদেরকে নিয়ে সে কি করবে সামনে এখন এই যে কয়জন হলো তারা একটা ফর্দ হলো তারা একটা ব্যক্তি হলো এই ব্যক্তিগুলোর আবার কেতালের পথে হাঁটার নিজেদের সীমিত যেই পরিমাণ সামর্থ্য আছে এই সামর্থ্য নিয়ে আর এদেরও যারা যোগ্য দাওয়াতের তারা কি দিবে আবার কাজ তারা করতে থাকবে এইভাবে আরো আরো অন্য অন্যরা কি হবে জড়িত হবে তখন আমাদের স্বাভাবিক দৃষ্টিতে মনে হবে এই অল্পতে এমনই বিশাল সাগরের মধ্যে সুয়ের মাথা পরিমাণ পানির এটার কি তুলনা হয় কি লাভ হবে আল্লাহ বলেছেন জানা আসালিন তোমাদের এতটুকু দায়িত্ব আদায়ের মাধ্যমে আশা করা যায় যে আল্লাহ কাছ গ্রাস করতে দিবেন না শুধু কিছুর কারণে দুইটা কাজের কারণে তোমরা জানো না তোমাদের এই অল্প তৎপরতার প্রভাব তাদের মধ্যে কি তাদের মধ্যে কি কাজ করবে কারণ মুসলমানদের প্রস্তুতির ব্যাপারে আল্লাহ বলেছেন যে তোমাদের প্রস্তুতিটা যুদ্ধে নামতে হয় না শুধু দ্বারা আল্লাহ শত্রুদের তাহলে বোঝা গেল যে প্রস্তুতির মধ্যে এই শক্তি আছে যেই শক্তি দিয়া শত্রুরা কি করতে থাকে আতঙ্কিত হতে থাকে আর যুদ্ধের মধ্যে প্রতিপক্ষ যদি আতঙ্কিত হয়ে যায় তাহলে একটা বিশাল বিশাল কি হয়ে যায় তারপরে তার করলেই আবার দিনের অন্যান্য বিষয়গুলোকে ধ্বংস করার পিছনে আর সাহস হবে না অন্যান্য বিষয়গুলি ধ্বংস করার কি হবে না সাহস হবে না এখন যে দিনের অন্যান্য বিষয়গুলোকে ধ্বংস করার সাহস তার হচ্ছে না কিসের কারণে এই অল্প কিছু মানুষের তৎপরতার কারণে সে দেখতে পিছনের সে দেখতে পিছনে শত্রু রেখে আমি সামনে যদি অগ্রসর হই পিছনে দিয়ে আমাকে মেরে দিব সামনে অগ্রসর হওয়া ইসলামের অন্যান্য বিধানগুলির মধ্যে যদি তারা এখন হস্তক্ষেপ করে তো শত্রু মানে মুজাহিদরা কি রয়ে গেছে তারা দেখে যে সাধারণ জনগণ তখন মুজাহিদের সাথে মিলে যাবে ঘটনা এমন ঘটবে যে পিছনে শত্রু রেখে আমি সামনে বাড়তেছি যে শত্রুর দিকে আমার কি নাই নজর নাই তখন শত্রু কি করবে সুযোগ পেয়ে আমাকে কচু কাটা করবে না কোন যোদ্ধারা এমন মন কাজ করে যে পিছনে শত্রু রেখে তারা ইসলামের অন্যান্য বিধানের উপর কি করে আক্রমণ করে তাহলে ঘটনা ঘটেও কি যে পিছনে শত্রু রেখে আমরা কি করলাম অগ্রসর হয়ে গেল এইটা কাকারও করে না করবে এখন করতেছে বাস্তবতা কি এটা মসজিদের উপর আক্রমণ করে ওরা তাবলীগের উপর আক্রমণ করে রাজনৈতিক দলগুলোর আক্রমণ করে না কারণ তাহলে মসজিদ যেখানে বেশি বেশি আল্লাহর জিকির হয় সেটাও কি করে দেওয়া হবে ধ্বংস করে দেওয়া হবে এই মসজিদ যেখানে বেশি বেশি জিকির হয় সেটা ধসাই দেওয়া হবে কখন যদি কি না থাকে দফা না থাকে মুজাহিদ গ্রুপটা না থাকে এদের বিদ্যমানতাটা এই উম্মতের জন্য এই রহমত যে উম্মত আমলের মধ্যে কি থাকবে আমলগুলি ধরে রাখতে পারবো এই জন্য তোমাদের বাহ্যিক দৃষ্টি মনে হচ্ছে না এটা কি উপকারী কিন্তু আল্লাহ কি বলতেছেন আশা করা যায় যে আল্লাহ তালা কাফেরদের যুদ্ধটাকে কি করবেন থামিয়ে দিবেন এই ছোট্ট প্রচেষ্টাই আল্লাহ তালা কি করবেন থামিয়ে দিবেন কারণ যুদ্ধের বিধানটা কি রমাইতা তুমি যখন নিক্ষেপ করো তুমি নিক্ষেপ করো না আল্লাহ নিক্ষেপ করেন এটা কি হুকুমটা ব্যাপক যে সে করে না কাজটা করে কি আল্লাহ তাল্লাহ করে তোমরা হত্যা করো নাই ওলা কতালাহুম হত্যা করেছেন কে আল্লাহ দেখেন বিষয়টা যেমন মোকাবেলা করার ক্ষমতা এটাকে পরাজিত করার ক্ষমতা এটাকে নিঃফল বানানোর ক্ষমতা এটাকে থামিয়ে দেওয়ার ক্ষমতা কাপের আছে নাই যত ক্ষুদ্র পরিসরেই হোক কার কাজ হচ্ছে এটা এটা সুইচ টিপ দিতেছে আমি কিন্তু আপনি আঙ্গুলে কি করলেন একটা সুইচ দাবি দিল একটা বটন টিপ আসলে শীতালটা হলো এই বটন টেপা এবং ওই ফ্যাক্টরি চালুর বতরনের চেয়ে আরো উন্নত আরো কি बड़ कार्यक बटन टीभा शक्ति प्रचंड कार आल्ला प्रचंड सत्य कार আল্লাহ তো মোমেনদের বিশ্বাস কার উপর আল্লাহর তো মোমেন কাজ করতেছে কার নির্দেশে যিনি যুদ্ধ প্রচন্ডের মধ্যে যার শক্তি কৌশল বুদ্ধি সবচেয়ে কি যুদ্ধ বুদ্ধি কম না বেশি যুদ্ধ কৌশল আল্লাহর কম না বেশি যুদ্ধ শক্তি আল্লাহর কম না বেশি প্রতিশোধ নেওয়ার ক্ষমতা আল্লাহর বেশি না কাফেরদের বেশি কাউকে সাহস্তা করার ক্ষমতা আল্লাহর বেশি না কাফেরদের বেশি তাইলে আমি কাজ করতেছি কার নির্দেশনা আল্লাহর নির্দেশ নাই আল্লাহর নির্দেশে তাহলে তার নির্দেশে যখন আমি করতেছি তাহলে তিনি তার শক্তি প্রকাশ করবেন না এই জন্য বলেছেন তোমার দৃষ্টি কার্তিকে এই জন্য অমর মুজাহিদ কি বলেছিলেন যে ওরা বোমা ফেলে কতটুকু উপরের থেকে এত ফিট উপরে থেকে এত মিটার উপরে থেকে আর এর উপরে কার শক্তি আল্লাহর শক্তি সুতরাং আমরা কারে ভয় বামু আমরা কি ঘুষকে ভয় পাবো না আল্লাহকে ভয় পাবো ভুষের ভয়ে যেতে হয় আর আল্লাহ করে আল্লাহ শক্তিটা আল্লাহ প্রকাশ করেছেন না করে এটা এটা কি খুব জটিল বিষয় না একটা সাদামাটা বিষয় সাদামাটা বিষয় একটা মুসলমান যদি আল্লাহর কোরআনের উপর বিশ্বাস থেকে থাকে যে স্পষ্ট কোরআন তোমাদেরকে দিয়েছি সংক্রান্ত যুদ্ধ করতে পারো না একা নিজেকে তুমি কি করো ডাকো আশা করা যায় এতটুকু দি আল্লাহ তাল্লাহ কাফেরদের যুদ্ধটা কি করবেন থামিয়ে দিবেন আল্লাহ প্রচন্ড যুদ্ধ শক্তি সম্পন্ন প্রচন্ড শাস্তি বিধানকারী কাফিরদেরকে একা শাস্তি দিবেন আমরা দেখবো যে তাদেরকে তসমাস করে দিয়েছি অনেক বিশ্বাস করতে চাই না যে মুজাহিদরা না আল্লাহ করেছেন আল্লাহ যখন ব্যবস্থা করে অনেক ইসলাম স্কলাররা বিশ্বাস করতে পারে না যে এই ঘটনা মুজাহিদ্রের অতচ আল্লাহ ঘটিয়ে দিয়েছে এটাই তো একটা যে এখনো বিশ্বাস করে না এই ২০ বছর তিরিশ বছর পরেও তারপর আল্লাহ তালা কি করেছেন ঘটনাটা তারপরে আল্লাহ বলে আল্লাহ করে রেখেছেন বিজয় হব আমি এবং আমার রসুল্লা আল্লাহ রিসালতের দায়িত্ব যারা পালন করতেছে রিসালতের দায়িত্ব কারা পালন করতেছে মোমেনদের মধ্যে মোকাতিল ধ্বংস করে দেওয়ার জন্য ধ্বংস করার জন্য চেষ্টা করেছে পুরা পৃথিবী এখন গ্লোবাল ভিলেজ পুরা পৃথিবীটা এক জাতিসংঘের অধীনে একটা শক্তিতে রূপান্তরিত হয়ে আছে এখন এই উম্মতটা নিজেদের সবচেয়ে বড় শত্রু বানিয়েছে কাকে মোজাহিদের কে ইরহাবের বিরুদ্ধে যুদ্ধের নামে সারা পৃথিবী ঐক্যবদ্ধ নয় সন্ত্রাসের বিরুদ্ধে যুদ্ধের নামে সারা পৃথিবীর মুসলিম অমুসলিম রাষ্ট্রগুলো সব সম্পূর্ণ শক্তিগুলো ঐক্যবদ্ধ নয় এবং কাদের বিরুদ্ধে ঐক্যবদ্ধ মুজাহিদ বিরুদ্ধে যে রাসুলদের ব্যাপারে প্রত্যেকটা জাতি কি ছিল ধ্বংস করার জন্য সংকল্পবদ্ধ ছিল বর্তমানে এটা বাস্তব বাস্তবতা এটাই বাস্তব এদেরকে ধ্বংস করার জন্য সবাই কি উঠে পড়ে লেগেছে সারা পৃথিবী অক্ক এদের ব্যাপারদের কি অবস্থানে নয় রাসুলের ন্যায় ভয়ে আসে না তার রাসুল সালাম যখন যদি থাকতেন এক উসমান রাজি আল্লাহকে আটকিয়েছে হত্যা করে দিয়েছে গুজব রে তার জন্য যদি রাসুল পুরা উন্মত সহ যুদ্ধে কি করতে পারেন যেতে পারেন আর মৃত্যুর জন্য বায়াত নিতে পারেন তাহলে বর্তমানে মুসলমানদের এই দুরবস্থা যেখানে আল্লাহ তাল পক্ষ থেকে ঘোষণা আছে যে মুসলুমদের জন্য তোমরা কি করো তিতাল করো রাসুল কি করতেন তিতাল চালিয়ে যেতেন না তিতালের নেতৃত্ব দিতেন তাহলে রাসুলস আল্লাহিত হবে কত আহ লিবান আল্লাহ নিজের কথা বলতে হয় কেন এই জন্য বলতে হয় কারণ এই কাজটা কে করেন আল্লাহ করেন আল্লাহ তো বিজয়ী এটা তো কেউ অবিশ্বাস করার উপায় নাই কিন্তু তারপর আল্লাহ তালা এদের বিজয়ের আগে দিয়া নিজের নাম নিয়ে এসেছেন কেন যে এদের বিজয়টা আমার বিজয় আমাকে কে পরাজিত করা যেমন মানে এদের বিজয়টা নিশ্চিত বোঝানোর জন্য আল্লাহ নাম আল্লাহ তালা নিয়ে আল্লাহ কে পরাজিত করা তো কারোর জন্য আল্লাহ যে বিজয়ী হবেন এটা বোঝা জন্য কঠিন সহজ এখন শুধু আল্লাহর নাম নিয়ে যদি শুধু বলা হতো যে আমার রসুল্লা বিজয়ী হবে তখন এই বিজয়টা নিশ্চয়তা তেমন ভাবে কি স্পষ্ট হতো না আমি এবং আমার রসুলরা কি আল্লাহ তালা শক্তিশালী প্রাক্রমশীল হ্যাঁ এখানে একটু বিষয় আছে যে অনেক সময় যে উহুদের মধ্যে যে পরাজয় হয়েছে আসলে পরাজয় হয়েছে আল্লাহ তালা যে বিধান দিয়েছেন এই বিধানের উপর থেকে যদি মৃত্যু অবরণ করে এক কুটিও যদি শহীদ হয় তাহলে কি পরাজয় না বিজয় এটা পরাজয় না এটা বিজয় বরং হাসরের মাঠে গিয়ে দেখা যাবে এই বিজয়ীরা শহীদ হয়ে যারা বিজয়ী হয়েছে তারা নিজেদেরকে নিয়ে আরো বেশি কি আনন্দিত আরো গৌরব গৌরবান্বিত তারা ভাবতে থাকবে যে আমরা একবার কেন শহীদ হলাম আমরা পৃথিবীতে বারবার গিয়ে কেন শহীদ আসতে পারলাম না এই তামান্নাটা কি শুধু শহীদদের হবে না রাস্তা নিজে এই তামান্নাটা প্রকাশ করে গিয়েছে এই পরাজয় পরাজয় না চূড়ান্ত বিজয় বাহ্যিকভাবে চূড়ান্ত বিজয়ের জন্য এগুলো ব্যবস্থা এই শাহাদত এটাকে বৃথা যাবে না চূড়ান্ত বিজয়ের পথে শাহাদ আল্লাহ নিজে নিজেই বলেছেন যে আমি তোমাদের মধ্যে থেকে কিছু কি নিতে চাই শহীদ নিতে চাই লিয়ত্তা মিঙ্কুম সুহাদা তোমাদের মধ্য থেকে কিছু শহীদ আল্লাহ তালা কি করতে চান বানাতে চান আল্লাহ তালা চান যে কিছু ব্যক্তি এই পথে চলে বড় মর্যাদার অধিকারী হয়ে যায় সেই জন্য আল্লাহ করে আর এদের মাধ্যমে গাড়ি সামনে কি হয় অগ্রসর হবে কিছু বিস্ফোরণ বিস্ফোরণে নিজেকে উজার করে দেয় পরে তাদের বিস্ফোরণের ধাক্কায় পরে বুলেট আরো সামনে কি করে অগ্রসর ওই যে রকেট নিক্ষেপের একটা ইয়া করেছিলাম বিবরণ করেছিলাম রকেট যে যায় বিস্ফোরণের পর বিস্ফোরণ তার পিছনে কি হতে থাকে একটা বিস্ফোরণ হয় একটা অংশ এটা থেকে বিচ্ছিন্ন হয়ে যায় এর ধাক্কায় এসে বিশাল একটা পথে গিয়ে যায় পরে আবার আরেকটা বিস্ফোরণ হয় সেই বিস্ফোরণের ধাক্কায় আবার কি হয় এইভাবে অনেকগুলো বিভিন্ন ধাপের বিস্ফোরক তার মধ্যে কি করে দেওয়া সেট করে দেওয়া আছে যেগুলো সময় পার হওয়ার পরে বিস্ফোরিত হতে থাকে আর রকেট কি হতে থাকে এই পথের মধ্যে কিছু বিস্ফোরণ ঘটবে না তাদের মর্যাদা আরো বেশি দ্বিতীয় নম্বরে যে হয়েছে তার চেয়ে মর্যাদা বেশি যে প্রথম বিস্ফোরিত হয়েছে অথচ বিজয়ের থেকে সে দূরে বেশি বিজয় থেকে সে কি দূরে কিন্তু তার মর্যাদাটা কি বেশি প্রথম যে একজন দাঁড়িয়েছিল তার মর্যাদা পরের দশ জনেরও হবে না পরের দশজন তার সাথে আসবে কিন্তু প্রথম যে একজন নাফসাকা এর মর্যাদাটা কি বেশি এটা সুন্দর একটা সিস্টেম দেওয়া নয় বিজয় চূড়ান্ত ভাবে কার হবে এখন কখন হবে সেটা তো আল্লাহাক রাসুসাল্লাহ ওই ধরনের সময়ের গ্যারান্টি দেন কি বলেছেন করেন রিফি আল্লাহ তালা যে আমি জানি না যে ওয়াদা করা হচ্ছে এটা কি খুব নিকটবর্তী সময়ে হবে না অনেক দেরিতে হবে এখানে রাসুল সাল্লা ব্যাপারের গ্যারান্টি আছে না কিন্তু বিজয়টা কখন হবে এটার ব্যাপারে রাসুল সাল্লা কি করতেন না জানতেন না স্পষ্ট করে না আম বাইদুন নেই নিকটবর্তী সময়ে হবে না দূরবর্তী সময়ে হবে এই বিষয়গুলি এটা আমি কি করি না জানিনা কিন্তু বিজয় কাদের জন্য হবে তাদের জন্য মোহেনদের জন্য এখন যে আমরা বাহ্যিক দেখতেছি পরাজয় গুলো দীর্ঘদিন চলতেছে এগুলি এইগুলিকে আসলে পরাজয় না এই পথের বড় আরো ইয়া উপার্জন এগুলো আরো বড় উপার্জন একজন মুসলমান জেহাদের নাম ভেতর আমার এই জেহাদের পথে তার অটলতা কিসের মাধ্যমে আসবে যে আমি কার জন্য করতেছি ও এই জন্য এখানে একটু কথা বাদ গেছে যে ফক যে যুদ্ধ করো কার পথে আল্লা পথে এই এখানে একটু বিষয় আমার আলোচনা পালন হলো না হলো না এতটুকু হইলেই তো আমার সফলতা যে আমার যুদ্ধটা কার পথে আল্লাহর পথে এখন বাহ্যিক বিজয় না আসলে আল্লাহ কি বলেছেন যে এটা আমার পথে না আমি কোন সম্পদের না। বাহ্যিক বিজয়ের পথে অন্য কোন স্বার্থের পথে যে কোন যুদ্ধ কিন্তু এটা না যে হতে হবে আল্লাহর পথে যদি হয় আল্লাহ নির্দেশ অনুযায়ী যদি হয় তাহলে পরিণতি যাই হোক না কেন দুনিয়াবি আসলে আমি কি কাজ যে আমার দ্বারা সম্পাদন হলো এর মাধ্যমে আমি কি হয়ে গেলাম সফল হয়ে গেলাম চূড়ান্ত সফলতার বাগিকে যুদ্ধটা কার পথে ছিল पूर्व अभिज्ञता गुलजाहीद्रा बर्तमान कौशल नहीं आलहमदिल्ला अग्रसर हरते अभिज्ञता गुलू शुद्ध पूर्व विजय ना पराजये বরং বিজয় থেকে যে অভিজ্ঞতাগুলো অর্জন হয়েছে এর বেশি অভিজ্ঞতা অর্জন হয়েছে পরাজয় থেকে বেশি অভিজ্ঞতা অর্জন হয়েছে কি পরাজয় থেকে কারণ পরাজয় হওয়ার পর একটা মানুষ টিকে ছিল তখন তার থেকে একটা শিক্ষা তার হয়নি এবং উম্মতের কাছে যেই পরিমাণ অভিজ্ঞতা এখন সঞ্চিত আছে দেখা যাবে যে বিজয়ের অভিজ্ঞতাগুলোর গুলোর চেয়ে পরাজয়ের অভিজ্ঞতাগুলো কি বেশি এবং সেই অভিজ্ঞতা নিয়ে এখন উম্মত আলহামদুলিল্লাহ কি হচ্ছে অগ্রসর হচ্ছে ক্ষতি হয়েছে এটা আসলে কোনো পরাজয় হয় না জুমানা আলহামুলিবুল আল্লাহ আবার পরিষ্কার বলে দিয়েছেন যে আমি এবং আমার রাসুলরা কি হবে বিজয়ী হবে দাওয়াত ওই গুলোতে সাধারণ সৈনিকরা সাধারণ সৈনিকরা তারাও তো কার বাহিনী আল্লাহর বাহিনী এইজন্য জন্য কোনো ভাবে যেন এরাও নিজেদেরকে মানে হতাশা না পরে যায় স্পষ্ট বলে দিয়েছেন যে আমার সেনাবাহিনী তারা কি হবে বিজয়ী নির্ধারণ করেছেন বিজয় যে আমার সেনাবাহিনী তারাই নিশ্চিত বিজয়ী আর বিজয়ের শেষ পর্যায়টা কি হবে লাইয়াবলাহরুমা বালাগাল যে এই দিন এটা উদয়স্থল এর পুরো জায়গায় পৌঁছে যাবে পৃথিবীতে কাঁচা পাকা এমন কোনো ঘর বাড়ি থাকবে না শহর নগর গ্রামগঞ্জ কি দ্বীপ পর্যন্ত যেখানে এই ইসলাম কিনা করবে প্রবেশ না করবে যারা ইসলাম গ্রহণ করবে তাদের সম্মানের সাথে আর যাহা গ্রহণ না করবে তাদের অপদস্থতার সাথে কে গ্রহণ আর গ্রহণ করলো না এই এর কারণে ইসলামের প্রচার কি হয়ে থাকবে না থেমে থাকবে যে গ্রহণ না করবে সে অপদস্থ হবে যে গ্রহণ করবে সে সম্মানিত হবে এইভাবে ইসলাম সবখানে কি হবে বিজয়ী এটা অন্য কোনো বিজয়ের ব্যাপারে এমন হবে আল্লাহ তালা বলে দেন ইসলামের সেই চূড়ান্ত বিজয় কি করবে আসবেই আসবে না তো চূড়ান্ত বিজয় আসবে কোন পথে বিজয়ের পথই এই তুমি এখন এই চূড়ান্ত বিজয়ের সূচনা করে দাও শুরু করে দাও একা থেকে একক থেকেই তো কি হয় বিশাল এই যে সাইক্লোন হয় তারপরে কি বলে সুনামি হয় সেটা আসলে কি বিশাল পানির ধাক্কা পানিটা বিশাল হয়েছে কি হবে বিশাল হবে এখন আমাদের কাজের ক্ষেত্র হলো যে আমি একা কিতালের পথে হাঁটবো কেতাল কঠিন হওয়ার কারণে বা কোথাও ইয়া হওয়ার কারণে এটা দূর মনে হওয়ার কারণে আমি আমার কষ্ট হওয়ার কারণে বা সাহায্য হয়ে যাবে এই অবস্থা সৃষ্টি হওয়ার কারণে এই পথ অন্যজন ঝান্ডা কি করবে ঝান্ডা উঠিয়ে রাখবো তার মধ্যে একজন ঝান্ডা আরেকজন ধরছেন আরেকজন ঝান্ডা আরেকজন ধরছেন তিনি শুয়ে গেছেন ঝান্ডা ধরছেন আরেকজন তিনি ধরার পরে যাওয়ার পরে এমনি আমি তাহলে যখন ঝান্ডা ধরেছিলেন এক হাত কেটে দিয়েছে আরেক ধরছেন আরেক কেটে দিয়েছেন দুহু দিয়ে কি করছেন চেপে ধরেছেন আমাদের বড় একটা বিভ্রান্তি যে কেতালের পথে বিজয় আল্লাহ তালা ঘোষণা দিয়ে দিয়েছে যে কুকুরের দমন এবং বিনের একামত এটা কিসের দিয়া হবে কেতাল দেওয়া হবে মানে কঠিনতার কারণে বা পরীক্ষাটা কখনো এটাই আমার জন্য বড় মর্যাদার কারণ এই বিশ্বাস নিয়ে যারা নামবে এই পথে তাদেরকে কোনো কিছু করতে পারবো না তলাতে আল্লাহ তালা আমাদেরকে এই সহজ সরল আল্লাহ এই বক্তব্যটা উপলব্ধি করার এবং শেষ তার সাথে নিজেদের জীবনকে সম্পৃক্ত করে দেওয়ার তৌফিক দান করার করে দিচ্ছি যুদ্ধ করো আল্লাহর পথে তুমি যুদ্ধ করো আল্লাহর পথে না সম্পদের পথে মন্ত্রিত্বের পথে ক্ষমতার পথে বিজয়ের পথে আল্লাহর যদি নির্দেশ হয়ে থাকে তাহলে আমি বিজয় না পেলেও কি আল্লাহর পথে হবে না হবে না আর প্রত্যেকেই যদি বিজয় চায় যে আমি জীবলিল আসা দরকার এই মানসিকতায় এটা আল্লাহর পথে হবে কিসের মানসিক রবে ক্ষমতার জন্য হবে আল্লাহর পথে যে নামবে আল্লাহকে পাওয়ার আগ পর্যন্ত সে কি করবে না থামবে না আল্লাহর পথে তুমি না তুকাল্লাফলাকা তুমি একা আমি যেতে পারব না কেউ না থাকলে আল্লাহ তালা বোসেন তোমার গ্রহণযোগ্য একা যাবে তুমি এটাই কি গ্রহণযোগ্য আমার পথে আসো আমি তো আছি তোমার সাথে তুমি যখন আমার পথে আছো আমি কার সাথে আছি তোমার সাথে আছি তুমি আর একা রলে কোথায় এই বন্ধু তোমার কি যথেষ্ট না ও কফা ওয়ালিয়া বন্ধু হিসেবে আল্লাহ তারা যথেষ্ট না কফা আল্লাহ নাসিরা সাহায্যকারী হিসেবে আল্লাহ যথেষ্ট না আল্লাহকে বিশ্বাস করে বলে তাদেরকে তুমি কি করো বিষয়টা বুঝাও যে দেখো আল্লাহ নির্দেশ এমন কড়াকড়ি ভাবে এখানে না ধ্বংস হয়ে যাবে শুধু ইমানের দাবি খরচে কোনো কাজ হবে না হাসি ভান না কুলো আমা মানুষে ভাবছে যে আমার না বললে তাদেরকে ছেড়ে দেওয়া হবে না যখন ভর্তি হয়েছো এই মাদ্রাসায় যখন তুমি দেখে নিয়েছ আমি কি করো তুমি পরীক্ষা দাও পরীক্ষাটা তোমাকে দিতে হবে এতটুকু কাজ তোমরা করে যাও তাহলে দেখবো অনেকে প্রবেশ করবে দানকারী তাদেরকে শাস্তিও দিবেন কাফেররা কি করবে কাফেররা তাদের সম্পদ ব্যয় করে আল্লাহর পথে ইয়াসুদ্দ আল্লাহর পথ থেকে কি করানোর জন্য ফিরানোর জন্য কারণ হবে এবং তারা কি হবে ব্যয় করা মুসলমানদের বিরুদ্ধে তাদের এই তৎপরতাটা তাদের কিসের কারণ হবে আক্ষেপের কারণ হবে এবং এইটাই তাদের পরাজয়টা কি করবে নিয়ে আর বাস্তবে হচ্ছে নাশিয়া নিজেরা সারা পৃথিবীর না দাঁড়েন না তারা দাঁড়ানোর পরে এখন মুসলমানরা একটা যুদ্ধ শক্তির ক্ষেত্রে পৃথিবীতে একটা শক্তিতে আবর্তিত হচ্ছে না আত্মপ্রকাশ পাচ্ছে না তারা পুরো পৃথিবী ওটা বুঝতে না যে এদেরকে যুদ্ধের অনুশীলন করিয়ে আমরা ওদেরকে কিবা নিয়ে দিলাম অভিজ্ঞ বানিয়ে দিলাম এরা ঘুমন্ত ছিল এদেরকে আমরা যেমনি ইচ্ছা তেমনি ব্যবহার করতে পারতেছিলাম এদের আদর্শ ধ্বংস করতে পারতেছিলাম কিন্তু এখানে খোঁচা দিয়ে আমরা কি করে দিলাম ঘুমন্ত সিংহকে জাগিয়ে দিলাম সারা পৃথিবীর মধ্যে মাঠপরদের যুদ্ধের অভিজ্ঞ ব্যক্তি কোন ধর্মে বেশি পাওয়া যাবে বলেন তাদের মতো এমন পড়াশক্তির মোকাবেলা করে দীর্ঘদিন যুদ্ধ করে মাঠে টিকে থাকুন না আর কোনো সেনাবাহিনীর মধ্যে কোনো লোক নেই আপনি কোথায় রাজত্ব করবার কারা তোমাকে শ্রম দিয়ে তোমাকে এখনই সম্পদ গুলি করে দিবে প্রত্যেকে তুমি কি পারবে দুনিয়া অত করতে পারবে না এটম দিয়েছে এটম তো এটা একটা তাদের একটা প্রভাব সৃষ্টির জন্য কিন্তু এটা দিয়ে কি করতে পারবে পৃথিবী তারা ইয়া করতে পারে রাজত্ব করতে পারে ধ্বংস করতে পারে মাঠ পর্যায়ে যেই পরিমাণ সোলদার আছে এই পরিমাণ এরা যুদ্ধ করে কিসের জন্য আল্লাহর জন্য মরার জন্য আর যুদ্ধ করবে বাঁচার জন্য যে বাচ্চার জন্য যুদ্ধ করবে আর যে মরার জন্য যুদ্ধ করবে দৈন মুখোমুখি হলে কি পরিস্থিতি পরিণতি আর হয় পঞ্চাশ বছর এইভাবে আমাদের যান মানের ক্ষতি হতে থাকবে আমাদের সৈনিক গুলি উন্মাদ হতে থাকবে আগল হতে থাকবে আল্লাহ তালা আমাদেরকে সফল কাফেলার সাথে সংযুক্ত হওয়ার এবং বিজয়ী কাফেলার সাথে হাসার মাঠে ওঠার তফিক দান করেন সুহানি